আলহামদুলিল্লাহ আমরা সিরাতে নবীর আলোচনার মধ্যে ছিলাম রসুল সাথে জায়িন্দ সাদী হয়েছিল এবং উপলক্ষে আয়াত নাজিল হয়েছে পর্দার আয়াত হয়েছে এর আগে এরকম পর্দার ব্যবস্থা ছিল না খাওয়া দাওয়া করতেন আপনাদের কাছে শুনে লাগবে এটা তখন ইসলামের শরীয়ত তো আস্তে আস্তে কমপ্লিট হয়েছে তাই না স্বাভাবিক ইসলামের আগে সামাজিক ভাবে যেভাবে চলাফেরা করতেন সেভাবে করে এসেছিলেন মহিলা পুরুষা একটা বিলে বসে খেয়ে বা বয়স কম ছিলেন তিন এই যার বালক তিনি তখন তিনি বলেন যে যখন জায়িনাব রাজিয়াল আনহার বিয়েতে তিনি অলিমা করলেন দাবাত দিলেন সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর অনেকে অনেকক্ষণ ধরে বসে গল্প গুজব করছেন বসে গল্প গুজব করছে নবী করিম সাল আলী আসসাল্লাম কয়েকবার উঠার ভান করলেন একটু নড়াচড়া করলেন দেখি তাদের উঠার লক্ষণ নাই ওনারা তো খেয়াল করছেন না যে এখন রেস্টের দরকার কিন্তু কিছু লোকে বুঝতে পেয়ে উঠে গেল বাকি তিনজন থেকে গেল ওনারা আর উঠেনি না ওনার চে আসছে তখন নবী করিম সাল্লা সালাম ওনাদেরকে রেখেই চলে গেলেন ওনার অন্যান্য বিবিদের ঘরে ঘুরে আলাপ করলেন সালাম খবর নিলেন প্রথমে আয়সারা জেলানার ঘরে গেলেন জানাবাদ জেলানো কে ওনার আলাদা ঘরে রেখে তো গেলেন আসসালাম আলাইকুম আহ্লাদ বাইত রহমতুল্লাহ এইভাবে সালাম দিতেন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অর্থ হচ্ছে সালাম আমার ঘরওয়ালারা এবং আল্লাহ রহমত তোমাদের প্রতি সালাম দিলেন জবাব দিলেন আর ব্রেন কাইফে যা আপনার ফ্যামিলি কেমন পাইলেন নতুন সংসার আল্লাহ তাল আপনার মধ্যে বরকর দান করুন মানে খোঁজ খবর নেওয়া হলো এভাবে একই তরীকা ওনাকে উত্তর দিলেন এরপরে তিনি আবার আসলেন এসে দেখেন যে ওরা এখনো বাইর হয় না তারপরে শেষ পর্যন্ত কোনো ক্রমে বহুত কষ্টে তারা বাকি এই দুইজন তিনজন যারা ছিল আমি দৌড়ে গিয়ে খবর দিলাম তখন তিনি ঘরে আসেন সেই ঘরে ছিলেন এবং হয়ে গেল হেজাবের আয়াত নাজিল হলো পর্দার আয়াত নাজিল হয়ে গেল সুরা আল আহ তিপ্পান্ন নম্বর আয়াত নাজিল হয়ে গেল আউদিন ইহদিনু বুত নী ইম ইনী নাইনা জম ফদ খুল ফম তুমি মুস্ত হদিস কুম কু لا নবী ফুল الحق অর্থ হল হে ইমানদারগণ তোমরা নবীর ঘরে প্রবেশ করো না নবীর ঘর সময়ের মধ্যে ঢুকোনা যতক্ষণা তোমাদেরকে অনুমতি দেওয়া না হয়েছে বিনা অনুমতিতে আর ঢুকো না আর খাবার দাবার জন্য যখন দাবার দেওয়া হয় তখনই যাই আর দাবার দিলেই একেবারে সকাল থেকে গিয়ে বসে না। থেকা তোমরা পাক শাক হচ্ছে তার আগ পর্যন্ত বসে আছো অনেকক্ষণ পাক টাক রেডি হয়ে গেলে খাবারের মুহূর্তে যাইও ওলা কিন্তু আর যখন দাবার দেওয়া হয় তখনই যেও এমনি গিয়ে বসে থেকো না এইভাবে আর খাওয়া দাওয়া যদি খাও বস তারপরে কি করো হাজি খাওয়ার দাবার শেষ হয়ে গেলে গল্প গুজব আড্ডার আসর জমিও না তোমরা যে এভাবে লম্বা বসে থাকো বসেছিলে এটা নবীকে অনেক কষ্ট দিত কষ্ট দিয়েছে কিন্তু উনি খুব লাজুক স্বভাবে তোমাদেরকে মুখ খুলে বলেন না যে আপনারা বলতে পারছে না আর তোমাদের খবর নাই তোমার অনেকক্ষণ মিনাল হক আর আল্লাহ তালা হক কথা বলতে কোনো আল্লাহ সরম বোধ করেন না আল্লাহর কোন লজ্জায় কারণে বলতে অসুবিধা হয় না ও ইদাস আল তুমুহনা আর আগামীতে যখন তোমরা নবীদের ঘরে কোন সময় আসো নবীদের স্ত্রীকে কোন কথা জিজ্ঞেস করতে হয় কোনো জিনিসের দরকার হয় কেউ আসতে তাহলে যাব পর্দা মেনটেন করে পর্দার বাইরে থেকে ওনাদের সঙ্গে কথা বলবা খোঁজ নিবা কোন জিনিস চাইতে হলে সেটা বলবা আগের মতো ফাস করে ঘরে ঢুকে বিবির সামনে চলে যেতে আর পারবা না পর্দা হয়ে গেলো এখন আমাদের মধ্যে অনেক লোক আছে তাদের কোনো পর্দা না থাকলে তাদের অন্তরের কোন অসুবিধা হয় না ওনার মধ্যে ফেরস্তা হয়ে গেছেন তাই না কার আমাদের কোন খারাপ উদ্দেশ্য না আমরা এমনি বলছি একটু গল্প স্বল্প করি নবীর বিবিদের ব্যাপারে বলা হচ্ছে যারা আমাদের মা প্রত্যেক সাহাবীর কে ওনারা সাহাবিদের মা মা মায়ের সঙ্গে তো মানে এত পর্দা লাগে না তবুও আল্লাহ তালা সে পর্দার ব্যবস্থা করেছিল কারণ ওর জন্মাদাতি মা না কিন্তু একটা স্টেটাস দেওয়া হয়েছে সেখানে যদি তাদের অন্তর পাক সাপ থাকার জন্য এরকম দূরত্ব পর্দা মেনটেন করতে বলে আমরা কে আমরা এত বড় পাক সাপ অন্তরালা হয়ে গেলাম আমাদের কোনো অসুবিধা হবে না বাইরে বেশি করলে এবং সবাই যদি নবীর ঘরে আসা দাওয়া করে খাওয়া দাওয়া করে একসঙ্গে একসঙ্গে জিনিসটা কেমন কেমন লাগে তিনি কয়েকবার নবী করি ইমসালামকে প্রস্তাব দিয়েছেন ইয় রাসুল্লাহ আপনার বিবির একটু পর্দার ভিতরে ঢুকান উনি নিজের থেকেই কিছুই কার্যকরী করতে চাচ্ছেন না কিন্তু অমর আনহুর মনের ভিতরে খালি এটার একটা তামান্না হচ্ছে যে পর্দার আয়তুদ্দিন নাজির হইতো কতই না ভালো হইত তার মধ্যে আরেক ঘটনা ঘটলো আসলে তালা আহুর কথা অনুযায়ী আল্লাহ বেশ কিছু আয়াত নাজিল করেছেন প্লান আল্লাহ না বললে আল্লাহ এভাবে যে ওমরাল ওনার কথার উপলক্ষে নাজিল হলো উনি অনেকবার কয়েকবার বলেছেন ইয়ার আসল আল্লাহ ইয়াত হুলো আলীকাল বারুল আপনার ঘরে কত মানুষ আছে কিছু নিকার আসে কিছু আসে উল্টা পাল্টা মানুষ সবাই আপনার ঘরে ঢুকে কতই না ভালো হতো এই উনি কয়েকবার বললেন এরপরে আল্লাহ তালা এই হেজাবের আয়াত নাজিল করলেন এবং আরেকটি রেওয়ায় ঘটেছে আরেকটি ঘটনা ঘটেছে আয় সারা জেলা নিজে বলেন কিন্তু আলু একদিন একটি খাবার খাচ্ছি আমরা খাবারটা হচ্ছে হাইস হাইস কি খাবার এটা হচ্ছে আহ তামার আকেত এবং সামান খেজুরের সঙ্গে পনির এবং ঘি মিক্স করে এক ধরনের হালুয়ার মতো তৈরি করেন ওনারা এটা খুব একটা অভিজাত খাবার খুব পছন্দ নিয়ে খাবার ওনারা মাঝে মধ্যে খেতেন মোস্ট অব দ্য বেশি খেতেন সব বেলায় রুটি পেতেন না আর ভাতের তো প্রশ্নই আসেন কোথায় চাল পাবেন ওনারা মেজরিটি টাইমে দিন খেজুর খেজুর খেয়ে আসেন আর পানি আর কোন কোনো কোনো গেছে পাক করার কোন ব্যবস্থা নাই। শুধু দুটো কালো জিনিস মানে সাদা মাটা জিনিস একটা হলো হাইস যার অর্থ হচ্ছে চিজ পনির এবং ঘিম খেজুরের সঙ্গে মিক্স করে মাখিয়ে এই এক ধরনের একটা খাদ্য তৈরি হতো এটা খাচ্ছিলাম ওনার সাথে এটা বড় বল করে ফেমার অমর রাজনৈসম পাঠিয়ে দিয়ে যাচ্ছিলেন উনি বোধ হয় নবীকার হয়েছিল তো নবীম সালাম আস আমাদের খাওয়াই যোগ দাও খাওয়াই শুরু খাও তো ওনার কথা ফেলতে পারেন না খেতে বসছেন তো একই বল থেকে আমরা তিনজনে খাচ্ছি সামনাসামনি বসে তখন পর্দার আয়াত নাজিল হয়নি অমর আদেলা আনহু রসুল্লাহাম মা আনহা তো খাইতে গিয়ে বলেন যে ইসবাহু আসা ইসবাহ আমরা হাত দিতে নিতে চাচ্ছি আমার হাতের আঙ্গুল ওমর রাজা হাতের আঙ্গুলের সঙ্গে লেগে গেল টাচ হয়ে গেল এইটার পরে ওমর রাজা রাজা বললেন হাস হাস বলে এইভাবে ইস মানে একটা যেন বিপদ ঘটে গেলে মানুষ যদি একটা আওয়াজ দেয় হাস করে আওয়াজ দিলেন তিনি তারপরে তিনি একটা মন্তব্য করলেন ফি কুন অমরাজনা যদি আল্লাহ তাল্লা আমার কোন দোয়া শুনেন আমার কোন অনুরোধ রক্ষা করেন তাহলে আশা করছি আগামীতে আর ও হয়তোবা আল্লাহ যদি মেহরবানি করে কবুল করেন তাহলে আপনাদেরকে নবীদের আমাদের মা গুলোকে এইভাবে আর কেউ দেখতে হবে না দুই চোখ দিয়ে এবং মানে হাত লাগার প্রশ্ন আর যেন না হয় আমি আল্লাহর কাছে এই কবুল করেন তিনি জয়নব রাজি আল্লাহ আনুর এই বিয়ে অপলক্ষে এই হেজাবের আয়াত পেলাম এখন এই যে হেজাবের আয়াত নাজিল হয়েছে এখানে বলা আছে নবীদের বিবিদের ব্যাপারে তো এখন এখান থেকে কোন কোনো লোকেরা বলেন যে পর্দা পুষিদের শুধু নবীদের বিবিধে লাগবে দেখা না করা অন্য মানুষেরা লাগবে না এটা নবীদের বিবিদের কথা বলা হয়েছে তো এই কথাটা ভুল কারণ ইমাম করতবি সবাই বলেছেন যে এই আয়াত গুলোর কারণ ছিল একটা সব ছিল শানজুল একটা ছিল উপলক্ষ একটা ছিল কিন্তু হুকুমটা আম সবার জন্য সুরানুরের মধ্যে আল্লাহ আরো বিস্তারিত বলেছেন সেখানে একটা উপলক্ষ্য আসছে নবীদের ব্যাপারে নবীদের স্ত্রীদের ব্যাপারে সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে হুকুমটা আম সবার জন্য জাইনব রাজি আল্লাহ কথা এখন চলছে তিনি আসলে অনেক উঁচু মাপের একজন পরহেজগার মহিলা ছিলেন ইমাম রহমতুল বর্ণনা করেন তিনি সাহাবাদের সমাজে খুব সবাই জানত যে তিনি অত্যন্ত পরহেজগার মহিলা এবং তিনি নবী করিম সাল্লাই এর ইন্তেকালের পরে সবার আগে বিবিদের মধ্যে তিনি সবার আগে ইন্তিকাল করেছেন এবং এই ব্যাপারে একটা ভবিষ্যৎ বাণী নবী করিম সাল করে তিনি বলেছেন তোমাদের সবাই যে আমার সঙ্গে জয়েন করবে মৌতের কাতারে যাবে আমার যে সবার আগে যার হবে তার হাত হবে একটু লম্বা যার হাত লম্বা যে আমরা মাঝে মধ্যে একাত্রিত হলে কয়েকজন এর কার হাত লম্বা থেকে হাত মাফ ওয়ালের মধ্যে মনে করি কার হাত লম্বা কে আগে যাবে তো মাঝে মধ্যে করেছেন আসলে পরে ওনার তখন ইন্তেকাল হয়ে যায় উনি কিন্তু খুব লম্বা হাতের চলে গেলেন পরে মা দান দানকারী যে বেশি দান করে আল্লাহর কাছে তার হাত লম্বা কারণ যাই না আমরা জিয়া বেশি দান করতেন পয়সা কোথায় পেতেন তিনি পরিশ্রম করে উপার্জন করতেন কেমনে চামড়া দিয়ে বিভিন্ন রকমের এই জিনিস বানাতেন করে বানাতেন আর এগুলো বিক্রি করে দিয়ে ওই টাকাগুলোকে সদকা করতেন গরিব মিষ্কিনদের মধ্যে এই এত আল্লাহওয়াল্লাহ তিনি ছিলেন এবং এত দুনিয়ারির দিক থেকে উনি এগুলোকে গুরুত্ব দেন নাই নিজে কষ্ট করে উপায় করে খাটনি করে এগুলো বিক্রি করে করে দিয়ে তিনি দান সৎকার করে দাম সৎকার করেছেন বলেন ইন্তকালে পরে আমরা বুঝলাম যে ফিজিক্যাল হাতের লম্বার কথা নবীকার তখন ওনা ইন্তকালে বুঝলাম না বেতুলিয়া যে সতাকা বেশি সদাকা করছেন এটাই নবীকার বুঝিয়েছেন মিন করেছেন হাতের কাজ খুব ভালো জানতেন হস্তশিল্পী হস্তশিল্পের খুব ছিলেন এক্সপার্ট ছিলেন নিজের হাতে কষ্ট করে বানাচ্ছেন চামরা দিয়ে এবং খেজুরের পাতার বিভিন্ন জিরি দিয়ে তিনি বিভিন্ন টুকরি ইত্যাদি বানিয়ে বিক্রি করে করে সেই পয়সা তিনি আল্লাহর বেশি করে দান করতেন এরপর আসি বলেন আমার সঙ্গে অন্য আমার যারা নবী করিম বি যারা ছিলেন তারা সবাই জানতো যে আমার সঙ্গে কম্পিটিশন করার মত বিভিন্ন দিক থেকে স্ট্যাটাস কার আছে বেশি আমি বলতে চাই মা এসা বললেন যে তার ব্যাপারে তিনি দিনের দিক থেকে মানে অসম্ভব তাকুয়ার অনুসারী ছিলেন তাকুয়াশীল ছিলেন এবং কথাবার্তা ক্ষেত্রে তিনি বা বাড়ি কখন চুরিয়ে কিছু বলতেন যা কথা বলতেন হক কথা বলতেন সত্য কথা বলতেন এবং তিনি সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে খুব ভালো সম্পর্ক বজায় রাখতেন একটুখানি মানুষের মধ্যে দুই কথা হয়ে গেলে যে দেন দারবার করে কথাবার্তা কম বলা বা এড়িয়ে চলা এগুলো ছিল না সতকার দিক থেকে তিনি আমাদের সবার মধ্যে অগ্রসর ছিলেন এবং কষ্ট করে পরিশ্রম করার দিক থেকেও তিনি বেশি পরিশ্রম করতেন যে ওই সদকার করার জন্যে আহ এভাবে তিনি এ বাদতের দিক থেকে আল্লাহ এ বাদত অতি সত্তর কিছু যদি কাউকে বকা দিয়ে থাকেন আবার তিনি উডড্র করে ফেলতেন এবং মাপসাইতেন শুধু এতটুকু ওনার একটু মেজাজ তবিয়তটা একটু গরম ছিল কিন্তু তিনি কখনো ভুলের উপরে থাকেননি সঙ্গে সঙ্গে আবার তিপ্পান্ন বছর এবং যখন ইন্তেকাল হয়ে যায় এই প্রথম প্রথমত খাদি যারা দিলাম ইন্তেকাল হয়েছে মক্কায় তখন তো কেবল অল্প সময় মদিনা আসার পরে সাহাবিদের নিয়ে মদিনার সমাজ গঠনের পরে কোনো বিবির আর ইন্তিকাল হয় নাই নবী করিম সালে জীব দশায় এখন ইন্তেকাল হওয়ার পরে বুঝতে পারলেন কি করব এখন তিনি বললেন যে নবীর বিবিদেরকে তো এমন সম্মান করতে হবে তাদেরকে যদি জানা যায় নিয়ে আসা হয় এভাবে তাদের বডিটা এটারও তো সবাই দেখে ফেলবে তো এটা ঠিক হবে কি না তখন তিনি বললেন কবর দেওয়ার সময় কেউ যেন না আসে তার পরিবারের লোকেরা ছাড়া যেন কবরস্থানে আর না আসে সঙ্গ দিয়ে মাই এটার সঙ্গে লোকেরা যায় কারো বডি দেখতে পাবে এটা তিনি অ্যাভয়ড করতে চাইলেন কিন্তু আসমা আনহা ইসরাদী ছিলেন তিনি বলেন দেখে ফেলবে তো আমি আপনাকে আরেকটা জিনিস বাতিয়ে দেই আমি উনি হিজরত করে গিয়েছিলেন আবির সিনিয়াতে ইথিওপিয়াতে ওখান থেকে পরে মোদিনী আসেন এই অমাইস উনি বললেন আমি যখন আবিসাম আমি দেখেছি তারা মাই মহিলাদেরকে এক ভালো কায়দায় কবর নিয়ে যায় যে লাশকে যখন কাপড় দিয়ে পেচানো হয় এর উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে দিয়ে দেওয়া হয় কাজেই আর লাশের বডিকে দেখার আর কোন সুযোগ নাই এটা করলে কেমন হয় অমরাজ আনহ তাহলে সবাইকে আপনি আর রেস্ট্রিকশন দেওয়া লাগবে না তখন তিনি বললেন মা আহসান খুব সুন্দর বুদ্ধি দিলেন তো ওইটা তো ভালো পর্দার ব্যবস্থা হয়ে যাবে তখন কাপড়ের শরিকও হতে পারলো তখন তিনি বলেন জানা যায় শরীর হইতে এবং কাপের শরীক হইতে তোমরা শরিক হইতে পারবা অমর নিজে ওরা নামাজ পড়ালেন এবং নামাজ পড়িয়ে তারপরে তিনি বললেন যে কারা ওনাকে কবরে ঢুকাবে তিনি এবার প্রশ্ন করলেন বিবি জিজ্ঞেস করলেন তিনি মনে মনে চাইছিলেন যে হিসেবে ওনার উপরে দায়িত্ব পড়লে উনি ওনাকে কবরে ঢুকানোর ক্ষেত্রে হেল্প করবেন ফিজিক্যালি তো ওনাদের কাছে খবর পাঠালেন কিন্তু ওনারা উত্তর দিলেন দেখা করেছিল তারাই ওনাকে কবর ঢুকাবে তখন ওমার মাহরাম নিয়ে আসা হলো ওনারাই ওনাকে কবরে ঢুকালেন এখান থেকে আমরা শিখলাম মাসালা যে মাহরাম কবরে ঢুকাবে মাহরামরা অন্য পুরুষরা নয় এভাবে চলে আসলো এবার আমরা হিজড়ি পঞ্চম সনে আসি এই পঞ্চম সনের আমরা শাবান মাসের মধ্যে আরেকটা ঘটনার দিকে আসি শাবান মাস হিজড়ি পঞ্চম সনে রমাদানের আগের মাস সেটা ছিল গজত বনিল মুস্তালেক আবিল মুরাইসি ইয়া বনী মুস্তালিক নামে একটা যুদ্ধ হয় অথবা আল মুরাইসি এলাকা ছিল আর কবিরা নাম ছিল বনিল মুস্তালেক তাদের সঙ্গে যুদ্ধ হয় শাবান মাসে যুদ্ধের কারণ কি এরা আসলে এক ধরনের পত্তলিক আর কি বনিল মুস্তালেক মদিনা থেকে একটু দূরে কিন্তু খুব দূরে না মক্কা থেকে দূরে কিন্তু মদিনা থেকে কিছুটা দূরে কাছে তাদের লিডার নাম ছিল আবুদের আবিহারে আবি মুস্তালেদ বনি মুস্তালেদ কবিলার লিডার সে কেন তার ইচ্ছা হলো যে মদিনার এই শক্তিকে সে আর উঠতে দেবে না সে দুর্ধর্ষ এক ধরনের বেদইন জাতি তার একবিলা আশেপাশে লোকদেরকে জোগাড় করল যাদের সংখ্যা কেবল খারাপ না তারা নবী করিমারা উনি কি সবসময় খবর রাখছেন তিনি জানেন তার দুশ্মান চতুর্দিকে আছে ইসলামকে আক্রমণ করে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হতে পারে তিনি একদম কখনোই তিনি অমনোযোগী হননি তিনি কিছু খবর পেলেন টুকটাক খবর পেয়ে তিনি ভালো করে খবর আনার জন্য শিওর হওয়ার জন্য। যে তারা আসলে যুদ্ধ করা ষড়যন্ত্র করছে কিনা একজন নির্ভরযোগ্য সাহাবিকে পালেন বোরাইদে হোসাই ইবরাজি আল্লাহ আনহুকে পাঠালেন সেখানে গিয়ে খোঁজ খবর নিতে এবং তিনি খোঁজখবর নিতে গিয়ে আবার যদি সাহাবির পরিচয় দিয়ে খবর নেন তাহলে কি হবে ওনাকে মেরে ফেলবে এখন খোঁজ খবর নিতে হবে আর খোঁজখবর থেকে তিনি কিছু নাটক করেছেন আর কি সেখানে নাটকের মধ্যে এই নাটকটা হলো তাদেরকে ধোকা দেওয়া আর এই যুদ্ধের ময়দানে ধোকা দেওয়া যায়েজ আছে না নাই জায়গ আছে হাদিস নবী করে রিমসালাম বলেছেন আল হার্বু হোদ যুদ্ধ হচ্ছে ট্রিক যুদ্ধ হচ্ছে দুশ্মনকে ধোকায় ফেলে দেওয়া এখন আপনার টার্গেট হচ্ছে দুশ্মনকে এদিক থেকে আক্রমণ করবেন কিন্তু আপনি দেখাচ্ছেন আপনি ওই দিকে যাচ্ছেন তাতে তারা বেশি। তিনি যখন হিজরত করতে গিয়েছিলেন মোদিনা রাস্তার দিকে বিপরীত গেছেন তাহলে এভাবে জায়গা মাতা কি করতে হয় এরকম স্ট্র্যাটেজি নিতে হয় নবী করিম সাল্লাম সাহাবাদিকেও সে ট্রেনিং দিয়েছেন তো বোরাইদিন তাদের ওখানে হার সিনে দেড়ার তার কবিলার সঙ্গে দেখা হলো কথাবার্তা বলল গিয়ে দেখলো যে তারা অনেক লোকজন তৈরি করে ফেলেছে তাদের সরঞ্জামাদি রেডি তারা ট্রেনিং নিচ্ছে যুদ্ধের জন্য তো উনি হঠাৎ করে ওখানে গেলে ওর লিডার বললো মনির রাজল এই লোকটা কে রে তিনি থেকে আসে আগন্তককে অনেকটা ডাকা হলো তো তিনি কে বললেন আরে আমি তো আপনাদেরই লোক আবার কোন জায়গার লক্ষণ আশেপাশেই থাকি বেশি দূরে না ওকে তো কি মনে করে আসো তুমি বললো আমি তো আসছিলাম যে শুনছি তার কিভাবে সমূলে উৎপাদন করা যায় এই খোঁজ খবর নেওয়ার জন্য আসি আমি তো এই ব্যাপারে আপনাদের সঙ্গে আপনাদের টিমে যোগ দিতে ইচ্ছুক তো আমি শুধু একলা না আমার সঙ্গে আরো লোকজন আছে আপনারা এগ্রি করলে আমাকে পারমিশন দিলে আমি গিয়ে আমার লোকজন নিয়ে আপনাদের সঙ্গে জয়েন করব। সেই জন্য আসি তা হারে বললো এখন আলাদা আলি কিন্তু সিদ্ধান্ত তো আমরা নিচ্ছি তুমি দেখো না প্রস্তুতি হয়ে গেছে আমাদের তুমি জয়েন করবে ভালো কথা আজ জল হা আলাই না তাহলে জলদি করো জলদি করে আমার লোকজন নিয়ে আসো তাহলে যাই তিনি নিরাপত্তা সড়কের বাইরে গেবেন এরপরে তিনি বললেন আর কাবুল আহ আমি এখনই যাচ্ছি আমার বিশাল বাহিনী নিয়ে আসব। আমি এখনই উঠে উঠি তাহলে তারা খুব খুশি হয়ে গেল যে ওই বাচ্চারা আমাদের তো নিজেরাই প্ল্যান করছিলাম সে যদি আরেকটা বেশ কিছু লোকদের নিয়ে আসে ভালো আমাদের সঙ্গে ভারী হয়ে যাবে নবী করিম সাল আলাইস্লামের কাছে তখন গিয়ে খবর দিলেন আর খবরের কিছু বাকি আছে এখন একেবারে সাক্ষাৎ প্রমাণ তরির সহ নিয়ে রা হয়ে গেলেন তিরিশটা ঘোড়া ছিল ওনাদের সঙ্গে এখন ঘোড় সবার জন আহ সাবান মাসের দি তারিখ যাওয়ার পরে তৃতীয় তারিখের দিনে ওনারা রওনা করে দিলেন সামান্য মাসে তিন তারিখে রওনা করে দিলেন হিজড়ি পঞ্চম সনের তাদের সঙ্গে দেখা গেল যে মুনাফেকদের দলও আসল মুনাফেকদের মধ্যে মোনাফেক যে সেও জয়েন করেছে এবারে আর কেন জয়েন করেছে সেটা তার উদ্দেশ্য কিন্তু ভালো লাগে যাই হোক পরে আসতেছি সেটা নবী করি ইম সাল্লিস্লাম মদিনার মধ্যে ওনার নায় ঠিক করে আসলেন আবুদার কাছে। আর ইতিমধ্যে বনুল মোস্তালেক ও আবার ওই তাদের লিডার হারে সেও কিন্তু তার গোয়েন্দা পাঠিয়েছে মদিনার দিকে দেখো তো তারা কি করতেছে তাদের খোঁজ খবর নিয়ে আসো আমার কাছে নিয়ে সেটা অ্যারেস্ট হয়ে গেছে এখন সে কিছুই বলতে রাজি না ইসলামের দাওয়া দিলেন করো তাহলে তোমার মুক্তি আছে তাও রাজি না তখন তিনি বলেন সেটা শত্রুপক্ষ তিনি তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়ে গেল হারে ফের কাছে এখন খবর চলে গেল তার দুধ তার ফেরত আসেনি এবং সেই তার কাছে রিপোর্ট চলে গেছে অন্য মাধ্যমে যে মদিনার থেকে রসুল বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে প্রতিমধ্যেই তার দুধকেও হত্যা করা হয়েছে বা তার গোয়েন্দাকে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং আশেপাশে কিছু কবিরা তার সঙ্গে যে যোগ দিয়েছিল তারাও তাকে ফেলে চলে গেল ভয়ের কারণে তাদের শিবিরে গন্ডগোল হয়ে গেল এবং নবীকার এই গন্ডগোলের অবস্থায় দ্রুত গতিতে তাদের এলাকায় চলে আসলেন আর তিনি যে এত দ্রুত গতিতে আসবেন তারা চার পায়নি এসেই তাদের উপরে তিনি অতর্কিত হামলা করলেন হামলা করে যারা ফ্রন্টে ছিল তারা লড়াই করার চেষ্টা করেছে কিন্তু তারা যে সবাই নিপাত হয়ে গেছে বাকিরা পালিয়ে গেল অনেকদূর এবং নবীকার আলাইসাল্লাম শ্বাস তাদের সম্পদ যা ছিল ওগুলাকে গরিমতার মালিক নিয়ে আসলেন এবং বাকি তাদেরকে পাওয়া গেল সবাইকে অ্যারেস্ট করা হয়ে গেল এসেছেন তখনকার যে প্রতি ইন্টারন্যাশনাল ল ছিল তখন কি তাদের সবাইকে কৃত দাস দাসী বানানো হবে এটা ছিল তখনকার ইন্টারন্যাশনাল ল সব জাতির লোকেরা এই কাজ করত তখনও ইসলামের মধ্যে কেবল তো সব নাদিল হচ্ছে সব নাদিলাম নির্দেশে তাদের সম্পদ সবাইকে ভাগ করে দেওয়া হবে ইতিমধ্যেই জোয়াইরিয়া নামে এক মহিলা ছিল সে এক যুবতী মহিলা সে হল ও তাদের যে লিডার হারেফ তার মে। সেও পড়ে গেছে এক সাহাবীর কৃত দাসী হিসাবে তার কাছে পড়ে গেছে তখন সেই মহিলা বলল তার যে কৃতদাসের দাসী হিসাবে যে সাহাবিকে দেওয়া হয়েছে তাকে তিনি বললেন তিনি সাহেত রাজি নামে এক সাহাবির আহ অংশে পড়েছিলেন তো তিনি বলেন যে আমি একজন লিডারের মেয়ে আপনি আমাকে কৃতদাসী না বানিয়ে আপনি কি চান আমি জোগাড় করে নিয়ে আসবো তিনি তাকে খরিদ করার জন্য কোন ব্যক্তি যদি কোনদ করতে চায় মনে সঙ্গে চুক্তি করে তাকে বলা হয় সেগ্রিমেন্ট করতে গিয়ে অনেকগুলো এত পয়সা দিতে হবে তো তিনি আসলেন সাহায্যের জন্য রসেল সাল্লামের কাছে যে আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন কোন জায়গা থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই এবং আল্লাহ তিনি বললেন এটা দায়িত্ব আমি নেব এবং আমি তোমাকে আর সে মহিলা নেকার প্রস্তাবে রাজি হয়ে গেল নিজেকে মুক্ত স্বাধীন করার জন্য এবং নবী করিম সাল্লামের যখন বিয়ের খবর এসে গেল সাহাবিরা সবাই তখন বললো আরে এরা তো সবাই নবী করিম সাল্লা শুরু হয়ে গেছে এদের বানাই সবাইকে মুক্ত করে দিল। এমন কি ওই মহিলার যে পিতা ছিল মুক্ত হয়ে সেই ইসলাম মুকুল করলো এবং গোটা জাতি ইসলামে চলে আসলো তারা আল্লাহ তালার মানুষ আছে কিনা তো এই তারা নবী করিম সাল্লাহ স্লামে যে বিয়ে করার কারণগুলো গুলো বুঝেন না কারণ অন্যতম কি যদি এই লোকগুলোকে ইসলামী নিয়ে আসা যায় এবং তাদেরকে দুশ্মনী থেকে ইসলামের পক্ষে নিয়ে আসা যায় এটা অন্যতম কারণ যে সমস্ত আল্লাহ তালা এখানে কাজ করেছে জুয়া ইরিয়া রাজি আল্লাহ তালাকে উনি তখন সাদু হয়ে গেল এবং তিনি পরে ওনার ঘরে বিবি হিসেবে আসলেন এবং এই জুয়াইরিয়ারা দিয়া তালা আনহু নসলিম কিন্তু ইসলামকে এত ভালো করে বুঝেছিলেন এবং তিনি নবীর পরিবারে দেখা করল যে অনেক বিবিধের তুলনায় তিনি অনেক বেশি দিন যার হয়ে গেলেন অল্প সময়ের ভিতরে এবং তিনি প্রায় ফজর নামাজ পড়ে অনেকক্ষণ পর্যন্ত দোয়া দরুকা আল্লাহর কাছে সকাল বেলার জিকির লম্বা সময় করতেন একদিন একদিনের অনেক সময় পরে নবী করিম সাল্লাম ফজর পরে বাইরে ঘোরাঘুরি দায়িত্ব পালন করে এসে সলাতের নামাজ পড়েছেন এসে দেখেন যে মোসাল্লার মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন তসবি করছেন আমলের মধ্যে আছেন নামাজ পড়ছেন তো তিনি বলেন আলা আল্লাহাল কি ফারাক আলাই ও আল্লাহ ফজরের সময় তোমাকে দেখি তুমি এত ইবাদ আসে এখনো ওই বসার মধ্যেই আসো তিনি বলেছেন আসি আলাস আমি এখন আল্লাহকে ডাকি কালী আমি আল্লাহর চারটি বাক্য আল্লাহর উচ্চারণ করেছি চারটি বাক্য আল্লাহর দেখে উচ্চারণ করেছি তিনবার চারটি বাক্যকে তিনবার উচ্চারণ করেছি তুমি আজকে থেকে যত তসবি পড়েছ সমস্ত তসবি কে এইগুলার সঙ্গে আমি যে তসবিটা চারটি বাক্য তিনবার পড়েছি এগুলার বরাবর কোনদিন হবে না একেবারে ওনাকে সুন্দর একটা তসবি শিখাই দিয়ে নে এই কয়টি বাক্য তিনি মনাকে শিখিয়ে দিলেন এবং তিনি যে অনেক দিনদার ছিলেন তিনি এটাকে গুরুত্ব সহকার নিয়েছেন তিনি নবী করিম সাল পরে বেঁচে ছিলেন বেশ দিন এবং ছাপান্ন বছর বয়সে ওনার ইন্তিকাল হয় যখন মোয়াবিয় তখন খালিফা ছিলেন এবং ওনার ইন্তেকালের পরে মদিনার যিনি গভর্নর ছিলেন মোয়াবিয়াল পক্ষ থেকে মরান হাকমনি তার জানাজা পড়িয়েছেন বয়স তখন ছিলেন ইসলামের কারণে আল্লাহ বিরাট জনশক্তিকে দুঃশন কমকে আল্লাহ ইসলাম কবুল করিয়ে দিয়েছিলেন ওনার রুশিলায় বনি মুস্তালেক যুদ্ধে মুসলমানদের মাত্র একজন শহীদ হয়েছিলেন তাও নিজেদের হাতে দুশ্মনের হাতে না নিজেদের হাতে কেমনি শহীদ হয়তের কবিলার লোক উনি মনে করেছিলেন চিনতে পারেন নাই হিসাম ইবনে সুবাবা কে মনে করেছিলেন যে এই বনি মোস্তালিক গোষ্ঠীর লোক এইটা মনে করে ওনাকে কতল করে ফেলেছে এরপর। শেষ পর্যন্ত বাইর হয়ে গেল যে আল্লাহ এত নিজেদের লোক কতল করা হয়ে গেছে তো এই ঘটনা ঘটে গেল অবশ্যই মিষ্টি আল্লাহ তারা মাফ করবেন তো অতপর ওনার মক্কা থেকে আহ ওনার ভাই সুবা বা আসছিলেন ওনারা মদিনা না আর শুনে মক্কার অরিজিনাল ইনি হিজত করে চলে আসছিলেন তো মক্কা থেকে ওনার ভাই মক্কায় ছিল তিনি তখনও কাফি। আর যে মারা গেছেন হিসাম তিনি মুসলিম হয়ে হিজর করে আসছেন এবং বনি মুস্তা বাই মিস্টেক হয়ে যায় আল্লাহ থেকে চলে আসলো মদিনায় খবর পেয়ে এবং সে ইসলাম কবুল করার ভান করল ইসলাম কবুল করে মোদিনায় আসলো এসে নবিকার ইমসাল্লা সাহেব বললেন যে ইত্যু মুসলিমান দিয়ে তা আছে আমি ইসলাম কবুল করেছি আর আমার ভাইকে যে বাই মিস্ট্রিক হত্যা করা হয়েছে এটা আপনাদের তরিকা অনুযায়ী ইসলাম কবুল করছি যদি কাফের হইতো তাহলে ওনার দাবি কি দেওয়া হতো না সেই মুসলিম হয়ে গেল এটা দাবি করলো পুতিলা খাতাহ বাই মিস্ত্রিক তাকে হত্যা করা হয়েছে তাকে নবিকারি ইমসালসাল্লাম তাকে তার কিভাবে প্রতিশোধ নেবে এবং ঠিকই মদিনায় কয়েকদিন থেকে কায়দা মতো যে ভাই তাকে হত্যা করেছিলেন বাই মিস্টেক ভুলবশত তাকে রাত্রেবেলায় গোপনে হত্যা করে চট করে পালিয়ে মক্কা চলে গেল তাহলে বোঝা গেল সে আসলে ইসলাম কবুল করিনী অন্তর থেকে ভান করেছিল দুল পয়সাও পাইল রক্ত মূল্য রক্তপণ আরেকটা কিন্তু হলো হাত তার প্রতিশোধ নিয়ে ফেললো মক্কা চলে গেলো তো নবী করিম সালাম পরে তিনি তার এই বিশ্বাস ঘাতকতার কথা যখন খবর পেলেন কতল করে থেকে কত করে তিনি বললেন ক্ষমা করব না পর কি হয়েছে মক্কা বিজয় পা তার ঘটনা সেটা মক্কা বিজয়ের পরে আসবে ইনশাল এরপরে থাকলো বনি মুস্তালেকের যুদ্ধ শেষ হয়ে গেল ওনারা আহ মদিনাদিকে আসছেন কিন্তু মোনাফিকদের এখন একটা চক্রান্ত তারা উদ্দেশ্য আব্দুল উবাই সহজে মোনাফিকরা এসেছিল তাদের উদ্দেশ্য ছিল কিছু উল্টাপাল্টা কাজ করা তারা আসলে যুদ্ধ জেহাদের জন্য আসেনি যে কিভাবে মদিনার এই লোকগুলোর মধ্যে কোন ফেতনা সৃষ্টি করা যায় কিনা তাদের ভিতরে ঢুকে গ্রুপের মধ্যে লাগিয়ে দেওয়া যায় কিনা তাদের মধ্যে ঐক্য নষ্ট করা যায় কিনা এইরকম একটা ফন্দি দিক করে তারা এসেছিল তো ওখানে থাকা অবস্থাতেই বা পথের মধ্যে কোন এক জায়গায় যখন বিশ্রাম নিচ্ছিলেন কোন এক জায়গায় পানি আছে ঝর্নার মতো বা কুয়ার মতো আছে সেখানে পানি উঠেতে গিয়ে একজন আনসারি আরেকজন মহাজারি সাহাবির মধ্যে একটি কামানদানি একজন আনতে গেছে আরেকজন গায়ে ধাক্কা লেগে গেছে ধাক্কা লাগার কারণে আবার পাল্টা ধাক্কা দিয়েছেন একটু এখানে এরকম হয়ে গেছে আরকি মনে করছেন সেই ইচ্ছা করে ধাক্কা দিয়েছে হয়ত বা ধাক্কাটা ইচ্ছা করে দেন এমনি লেগেছে সেই মনে করছে কিরে আমার ইচ্ছা করে ধাক্কা দিল কেন একটু ধাক্কা দিয়েছেন তো এটা করতে গিয়া এখন একজন মুহাজের একজন আনসারি তো মুহাদের দেখো আমার মনে করেছে। আর সেই আনসারি বলে আনসারীরা আমাকে এখন অ্যাটাক করেছে তো তারা উভয় গুরুকে ডাকলো যে তোমরা আস উভয় উভয় কে ডাকতেছে এটা এক ধরনের কি হয়ে গেল। রেসিজাম এসে গেল এক ধরনের জাতিগত দাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে শুধু নেওয়ার জন্য আছে তো নবীকার যখন ওনার কাছে খবর আসলো তিনি বললেন দৌড়ে গিয়ে দাওয়াল কি হলো জাহেলি স্লোগান কেন শুনি জাতীয়তার স্লোগান আঞ্চলিকতার স্লোগান আঞ্চলিকতার স্লোগান কেন দিয়েছ অথবা গোষ্ঠীগত স্লোগান দুই কৌমের স্লোগান কেন এটা হলো দা উহা ফাইনহা মনতেনা খবরদার এগুলো ছেড়ে দাও এগুলো হলো পচা দুর্গন্ধযুক্ত দিয়েছে তার পক্ষে দৌড় দিবা তোমার যে আওয়াজ তোমার পক্ষের লোক হলে সে জালেম হলেও সাহায্য করো মাজলুম হলেও সাহায্য করো এটা তো জাহিলি স্লোগান ছিল কিন্তু তোমরা এটা ইসলামী স্লোগান বানাও কেমনে জালেম হয়ে গেলে তার হাত থামিয়ে দাও এই তুমি আমার পক্ষের লোক হবে কি হবে তুমি আমি তাকে হেল্প করব। এই ধারণা জাহিরি ধারণা খবরদার এগুলো ছেড়ে দাও এটা যখন তিনি বুঝাই দিলেন আলহামদুলিল্লাহ সাহাবিদের মধ্যে আর অগ্রসর হন ওনারা বুঝতে পেরেছেন যে শয়তানি চট করে সুযোগ নিয়ে ফেলেছে আর মোনাফিকরা এটা লাগাই দিছিল তারা তারা কিন্তু ফাঁকির দিয়েছিল যখন এটা শুনলো আব্দুল সে বলল আচ্ছা মহাদের এরকম কথা বললো তারা এরকম ধাক্কা করে এটা কিছুতেই হবে না সে ভীষণ ভীষণ কমেন্ট করে এবং তার সঙ্গে তার কিছু মোনাফিক সংঘবাঙ্গ যারা আছে তারা বলল যে যখন সে খবর শুনলো সে উসকে দিচ্ছে বলে কাদ না ফারু না এরা আমাদের উপরে এখন মেজরিটি হয়ে গেছে মদিনায় এত সংখ্যা ভারী হয়ে গেছে আর আমাদের সংখ্যা এখন কমে গেছে আর আমরা এখন তাদের কাছে মনে হয় কাছে অসহায় হয়ে গেছি ঠিকই বলছে মুরব্বীরা একসময় বলতেন মুরব্বীদের কথা বলে কি বলে সামেন কাল বাকা কুলুকা যে তোমার কুকুরটাকে ভালো করে মোটা করা একদিন তোমারে কামড় দিয়ে শ্বাস করবে আমরা তো ওই কাজই করছি ওই বসে বসে তারপর বললো তারা এই সমস্ত বেঈজ্জত মার্কা লোকগুলোকে বাইর করে ছাড়ব মদিনার থেকে যারা রিফিউজি হয়েছে এই পলাতক রিফিউজি গুলোকে আমরা একদম বহিষ্কার করে দেবো মদিনার থেকে এই কথা বলে সে তারপরে তার লোকদেরকে সমাবেশ করলো তার এলাকার যারা আছে ওদেরকে নিয়ে সে তাদেরকে বললো যে তোমরা এখন থেকে সাবধান কেউ তাদের প্রতি কোনো দয়া মায়া দেখাবে না তাদেরকে কোন সাহায্য করবে না কোনো কোপারেশন নাই বোধহয় এবার আমরা তাদেরকে বাই করে দেব খুব নিজে খুব প্রকাশ করলো যাই দিবেন আর কামড়া জেলা আনু বাই মিস্টেপ ওদের ভিতরে ছিলেন সে খেয়াল করে নাই যাই দেবেন আর কামড়া জেলা আনু তখন ইয়াং একজন সাহাবি এই তিন এইজার উনি সেখানে ছিলেন উনি এটা শুনলেন শুনে দৌড়ে গিয়ে উনার চাচা সাহেব অনেক বড় জলিল কাছে গিয়ে বলেন চাচা শুনছেন আব্দ এরকম কথা বলল তখন তিনি গিয়ে আবার শাহদেবেন ওবাদা সরাসরি রসুল্লাহ সাল্লামের কাছে না গিয়া অমরাল্লাহ আনুর কাছে গেলেন বলেন যে ইয়ারা শুনছেন ইয়া খাতা এই ঘটনা অমর উদ্ দৌড়ে গেলেন কার কাছে রসুল্লাহ কাছে। এই তুমি কান্ড ঘটালে লোকেরা বলবে মোহাম্মদ নিজের সাথীদেরকে চান্স পাইলে মেরে ফেলে আমার বিরুদ্ধে মিডিয়া চালাবে কাদের এটা করোনা তো নবী করিম সাল্লাম আমি উবাই আব্দকে ডাকি তাকে ডেকে আনলেন দেখে আনার পরে ওই তুমি এরকম বলছো নাকি কথা বললেন কে বলছে আপনার কাছে আচ্ছা কথা বলছে আমার ব্যাপারে তখন আহ অনেক বোঝানো চাষা কিন্তু আব্দুল সলুল এমন ভাবে কথা বলছে যে কিছুতেই এখন এটা সে স্বীকার এখন সে তো বয়সে বড় আর হিল ইয়ং ছেলে তখন নবী করিম একটা বেকাদাই পড়লেন তিনি সাহাদিকে তাকালেন যে আমি তো তারিজিজ্ঞে যেবার অস্বীকার করছে এখন তো কোনো দলিল প্রমাণ নাই কি করি তো সাদ রাজি আলম বলি রাসুল আল্লাহ ইনামা আখবরি হেল গোলাম আর কার যে আমার বলছে আমি তো আর দেখি নাই এখন আমি তো বিশ্বাস করি আপনাকে বলছি তো আমি উনি নিজে অপরাধী মনে করছেন এখন তো কষ্ট পাইলেন না করে তিনিলেন বললেন তাহারা যে এই লোকটা আমার ভাতিদাটা আমার আজকে লজ্জিত করলো এমন একটা খবর বললো আর সে তোমার স্বীকারই করলো না এখন আমি তো বেকারে পড়লাম রাসুল্লা সালামের কাছে রাজি আল্লাহ আনু তখন চাষাকে বলে চাষা আমি আন্দাজে বলি নাই কানতে কানতে আমি বললাম তিনি বালক ছোকরা মানুষের তিনি নবী করিম সালাম কাছে গিয়ে বললেন হে রাসুল্লাহ যে আল্লাহ আপনার উপরে কিতাব নবুয় নাজিল করেছেন সে আল্লাহর কচন করে বলছি আমি মিথ্যা বলি নাই সে বলেছে কথা আমি তো ওনাকে বলে আসলাম কিন্তু আমার কম লোকজন বললো তুমি এমন একটা পচা খবর আনলা যে খবরে কোন গোড়া নাই আগা নাই নবী রিমসাল সঙ্গে বেঁকা ফেললা ছোট বালক সাহায্যে বলে যে এত কষ্ট পাইলাম আসানি হাম বললাম মেসল হোক কথ এইরকম একটা কষ্ট পেলাম জীবনে আমি এই কষ্ট মোকাবিলা করি না কোনদিন এত মুসিবতের এত কষ্ট আমার দুঃখ লেগেছে ও জ্বালাস্তু ভি আমি আমার ঘরে বসে থাকি আর ঘরে থেকে বাইরে ঘর থেকে আমাকে বিশ্বাসী করলেন না মনে আমি মিথ্যা প্রমাণিত হয়ে গেলাম ওনার সামনে এবং তোমার ব্যাপারে ওনার ধারণা এখন কি হবে এরপরে রসুলাম আর সেখান থেকে চলে আসলেন বুঝলেন যে দেখো তোমরা খবরদার এগুলো করো এই ষড়যন্ত্র করা হচ্ছিল ওই যে ভালো করে বুঝালেন তারপরে ওই কথা উপলক্ষে আল্লাহ তালা করেছেন পুরো সুরা আল মুনাফেকুর নাজিল হয়েছে আব্দুল ওবাই ঘটনাকে নিয়ে ওকে কিভাবে নাজিল হলো ওনারা তখন শহর হালাতে আসেন মদিনা থেকে আসছেন। পথি মধ্যে ঘটনাটা ঘটে বলেন যে আমি এক সময় হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড ও নবী করিম সাল্লাম যখন সাহাবিদের মধ্যে এই আনসারী এবং মহাজেদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল কুয়ার মধ্যে পানি উঠা দি গিয়া এটা কিন্তু এটা একটা জাতীয়তাবাদী চেতনা খুব খারাপ বিশ। এটা উভয় গ্রুপের মধ্যে এ তো কিছু বোঝালেন কিন্তু ভিতরে ভিতরে কিছু ফিস আছে তখন তিনি কি চিন্তা করলেন যে এটা সহজে থামবে না তখন তিনি বলেন আমরা এখন চলতে থাকবো থামব না সহজে হাঁটতে তারপরে ফজর পরে আর কতদূর গিয়ে দিয়েছেন ঘুম ঘুম দিয়ে তারপরে উঠে ওই পরে তো এই ঘুমের মধ্যে সুবিধা হয়েছে এত লম্বা হাঁটতে গিয়ে হাতে হাতে এত টায়ার্ড হয়েছে ওই বিষয় নিয়ে খুচরি করা ষড়যন্ত্র তলা ভিতরে ভিতরে গল্পগুজব করা কিছু জমানোর কোন কায়দা হয় নাই রসুলাম এত বুদ্ধিমানের কাজ করেছে যে এই সুযোগ দেন নাই কারণ বসে যদি রেস্ট নেয় তাহলে করবে দেখছো কি করছে দেখো শয়তান নিবে একদম পার হয়ে চলে গেলেন করে টায়ার্ড হওয়ার কারণে ওনারা এগুলো আলাপ করা হয় নাই টায়ার্ড হয়ে অবশ্য কি আলাপ করবে এরপরে ফজলপুরে যখন ঘুম দিচ্ছে এমন ঘুম আর কারো কোনো খবর নাই আমি ঘুম দিয়েছি ওই বলতে আমি ঘুম দিচ্ছি আদর করে কান মলা। আর আমার আমি যখন চোখ খুলছি আমার দিকে থেকে মুচকি হাসি দিয়েছেন এমন একটা হাসি দিলেন আমার দিকে তাকিয়ে যে আমার কাছে মনে হয়েছে সারা দুনিয়া যদি আমার জন্য কেমন পর্যন্ত বাদশা বানিয়ে দেওয়া হয় অথবা আবু ওখানে দৌড়ে আসলেন যে আমাকে আদর করে মলা দিয়ে কি একটা বললেন বা মুচকি হাসি দিয়েছিলেন যে তোমাকে কি পড়ছিল রসুল্লাহ সাহস করার নেই ওনাকে জিজ্ঞাসা করতে নবীকে জিজ্ঞাসা করতে বলেছে কিচ্ছু কয় নাই খাটে আদর করে একটু কান মোলা দিয়েছে আর আমার চেহারা দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছেন কিছু কর নাই বকর আদুল্লাহ আনহু বললেন তোমার জন্য নিশ্চয় কোন সুসংবাদ আছে ওদুল্লাহ একই কথা জিজ্ঞাসা করলেন এসে আবার কিছুক্ষণ পরে আবার আমি একই কথা বললাম তিনি একই কথা বললেন তারপরে যে পুরো এই কিছুক্ষণের মধ্যে এই পুরো সুরা মুনাফেক কোন আয়াত নাজিল হয়ে গেল এবং সেখানে মুনাফে কে ধরিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনি অবশ্যই আল্লাহর রসুল অল্লাহিয়া সাধু ইনাল মোনা ফেক ইনাল্লাহ কেন দিবন আল্লাহ ভালো করে সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা সব মিথ্যাবাদী হুম্লা দিন আলাহ ফেকু আল্লাহ আল্লাহর জন্য আসমান জমিনের সমস্যা খাজা না কার জন্য আল্লাহর জন্য সব আল্লাহর হাতে মুনাফেক রা কি সেটা বুঝে আল্লাহর জন্যই এবং আল্লাহ রসুলের জন্য আসল ইজ্জত এবং মোমেনদের জন্য আসল ইজ্জত এবং সম্মান কিন্তু মুনাফিকরা সেটা বুঝে না তখন নবী করিম সাল্লা পাঠান করে শোনালেন তারপরে নবী করিম সালাম বলেন হায় আল্লাহুল এই লোককে আল্লাহ তার আহ মর্যাদা দিয়েছেন যে তার কান দিয়ে ঠিক কাজটাই করেছে কথাটা শুনে সত্য কথাই বলেছিল এরপরে পরবর্তী পর্যায়ে এই মোনাফিক সম্পর্কে আহ রয়ে গেছে আজানোর সময় হয়ে গেছে পারলাম না আমরা আবদুল ইবিন উবিনের মৃত্যু কিভাবে হলো এবং ওনার ছেলে যিনি ভালো মুসলিম তিনি চাইছেন নবী করিবাস্লাম পারমিনে তিনি বাঘকে হত্যা করে ফেলবেন কিন্তু সেটা ঘটে এটা আমরা শুনবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ তাহলে